दुल्ला जन्मगत भाव हादी परिवार जन्मग्रहण कर হানাফি পরিবারে জন্মগ্রহণ করেছি তো আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছি ছোটবেলা থেকে ওই মাদ্রাসাগুলোও হানাফি মাদ্রাসা আমাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হতো যে বাংলাদেশে বা সারা পৃথিবীতে মুসলিমেরা পাঁচটি ভাগে বিভক্ত যে এক গ্রুপ হল হানাফি এক গ্রুপ শাহফি এক গ্রুপ মালিকি এক গ্রুপ হাম্বলি আর এক গ্রুপ আলে হাদিস শিক্ষা দেওয়া হয়তো মাদ্রাসায় আহলে হাদিস একটা মাঝহ আলাদা একটা এই মুসলিমেরা এইভাবে ফাঁসভাগে বিভক্ত তো আমরা ছোটবেলা থেকে শক্তভাবে যে হানাফিয়ত এই মাঝহ ধরে রাখতে হবে এই মাঝহের থেকে যদি একসুল পরিমাণে চলে যায় তাহলে সে ইসলাম থেকেই বের হয়ে যায় এরকম মানে পট্টর চিন্তাচেতার মধ্য দিয়ে আমরা বড় হয়েছে। আমরা এরকম রকম চিন্তা চেতনার মধ্য দিয়ে পড়াশুনা করেছি এবং হানাফি মাঝহের ফিকের বইগুলো আমরা ছোটবেলা থেকে মুখস্থ করেছি পড়াশুনা করেছি এবং এইগুলো অনুযায়ী মানুষকে আমরা পতোয়া দিয়েছি কথা বলেছি এগুলার অনুযায়ী আমরা কাজ করেছি কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা যখন আরো পড়াশোনা করার চেষ্টা করলাম সারা বিশ্বকে আমরা হাতের কাছে পেলাম সারা দুনিয়ার ওলামায় ক্যারামদেরকে আমরা জানার চেষ্টা করলাম তখন দেখলাম যে আসলে আমরা যে চিন্তা আলোকে বড় হয়েছি এই চিন্তা সঠিক না যে মুসলিম ওম্মা এইভাবে পাঁচ ভাগে বিভক্ত না যদি পাঁচ বাঘে বিভক্ত হতো তাহলে নবী সাল্লা কোন হাদিসে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে যেতেন যে আমার পরে আমার মতেরা এরকম পাঁচটা ভাগে ভাগ হবে যারা এই পাঁচ বাঘের যে কোনো এক বাঘ ধরে রাখবে শক্ত করে তারা হেদায়তের উপরে থাকবে এরকম কোন নির্দেশনা আমরা পেতাম কিন্তু এরকম কোনো নির্দেশনা আমরা কোরআনে কারি মেয়েও পাই না এবং নবী সাল ইসলামের কোনো সহি হাদিসে তো পাই না আমরা কোন জাল হাদিসেও পাই না मझाबी बर नबी सल्लम असंख्य हादीसे ग्रुप तैयार ये ना मुसलिम उम्मा के ऐक्यबद्ध हवर जन शुद्ध निर्देशना दिए कुरानी कारिमर मध्य देखो कुरानी करिमे असंख्य आयाते कारिमा अल्लाह सला न करू মুসলিম কেদেরকে আল্লাহর বরং যারা এফতারাক করে দলাদলি করে তাদের ব্যাপারে আল্লাহাক কঠোর ভাষায় কোরআন কারিমে খারাপ কথা বলছেন নিন্দা করছেন হুম রবী সাল্লামকে বলছেন যারা দিনের মধ্যে তাফরিক তৈরি করে দলা দলি করে বিভিন্ন উপদলে উপদলে বিভক্ত হয়ে যায় আপনি রাসোল তাদের কেউ না মানে আপনি তাদের রাসোল না আপনার হইলে তারা এরকম দলে দলে ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে বিভক্ত হইতে পারে না তো আমরা এটা বোঝার পরে আলহামদুলিল্লাহ আমাদের সারা বিশ্বে একটা গণজোয়ার এখন তৈরি হয়েছে সারা পৃথিবীব্যাপী একবারে পৃথিবীর সব মহাদেশে সব দেশেই সহিদার আন্দোলন তারপরে ইউরোপের অনেক দেশ আমেরিকা কানাডা ওইসব দেশে আমরা যতটুকু খবর নিয়ে থাকি যতটুকু জানি ওখানে যারা ইসলাম চর্চা করেন ওখানে যারা ইসলাম পালন করেন এবারতন দিগি করেন আমরা দেখি যে সুন্নার আলোকে তারা মোটামুটি বেদাত মুক্ত সহিদার উপরে তারা গড়ে উঠতেছেন এবং আফ্রিকাতেও সময় ঘোড়া মালিকী মাঝহের সেখানে বিস্তার ছিল প্রভাব ছিল সেটাও এখন আফ্রিকাতে অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তারা ওইসব গোড়ামি বেদাত পরিহার করে কোরআন এবং সহি সুন্নার দিকে আসতেছেন আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এখন এই শহীদ আকিদার এক বিশাল আন্দোলন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই আন্দোলনেরই আমরা যতটুকু দেখতেছি বিজয় হবে ইনশাল কারণ এখন বাংলাদেশের এমন কোন গ্রাম নাই বর্তমানে আটষট্টি হাজার গ্রামের প্রত্যেক গ্রামে একজন করে হলেও বাইকে পাওয়া যাবে যিনি রাফলিয়া দাইন পরেন যিনি আমিন শব্দে বলেন যিনি সহিদায় বিশ্বাস করেন এরকম একজন হইলেও এক গ্রামে পাওয়া যাবে এক সময় সারা বাংলাদেশে শুধু ওই বাকি এলাকার মধ্যে এরকম পাওয়া যেত না কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামেই পাওয়া যায় যদিও আমাদের সহি আকাইদার বা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন এই বাধা বিপত্তি ইনশাল্লাহ কেটে যাবে হয়তো এই প্রজম্ম এই বাধা বিপত্তির সম্মুখীন হবেন এই প্রজম্মকে একটু বেশি কষ্ট করতে হবে কিন্তু আস্তে আস্তে প্রজম্ম গেলে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা দেখব যে আর এসব বাধা বিপত্তিও আর থাকবে না আপনারা জানেন আমরা যে মসজিদে খুদ্ দিয়ে থাকি তাপসের করে থাকি এই মসজিদ একটা कट्टर हानाफी मस्जिद तो मस्जिदे जो शहीदारल सहीदार दावा शहीदार कार्यक्रम शुरू कर बाधा विपत्तर सम्मुखीन हो रख असंख्य मस्जिदे एरक बाधा विपत्ति चलते क्योंकिपत्तर मध्य दिए तो शही आकी भाई बन संख्या कम जा কারণ এক এক বড় বড় মুফতি সাহেব যাদের পতোয় বাংলাদেশের মানুষ উঠা বসা করে এরকম মুফতি সাহেবেরা এই বিরুদ্ধে। এবং তারা মানে আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে মানে নবী সাল্লাসাল্লামের সহি হাদিসের বিরুদ্ধে এমনভাবে নেমেছেন যে তাদের পতোয় সব বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে তাদের পতোয় বন্ধ না হয়ে বরং আলহামদুলিল্লাহ দিন দিন আরো আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আল্লাপাক তৌফিক দিয়েছেন কারণ এখন সারা দুনিয়া মিডিয়ার যুগ সারা দুনিয়া আমরা চোখে দেখতেছি শুনতেছি জানতেছি মসজিদে হারামে ফুটবা দিচ্ছেন আমরা এখানে বাংলাদেশে বসে শুনতেছি দেখতেছি মসজিদে হারামে পাঁচ অক্টো জামাত হচ্ছে মসজিদে নবীতে জামাত হচ্ছে সেখানে ইমাম সাহেবরা কিভাবে চলাত আদায় করতেছেন আমরা এখান থেকে দেখতেছি তো এখন আমরা যদি হাজারো মানুষকে বোঝানোর চেষ্টা করি বিভ্রান্ত করার চেষ্টা করি কিন্তু মানুষ এত সহজে ইনশাল্লাহ বিভ্রান্ত হবেন তা আমি মাহির মাদানের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় এখন ইফতারের পূর্ব মুহূর্ত তো যে বিষয়টি বলার চেষ্টা করব সেটি হলো যে আমরা যারা আগে থেকে মানে পূর্ব থেকেই আহলে আহলে হাদিস হাদিস করেছি। এই পরিচয় ধারণকারী এরকম বংশোদ্ভূত ভাইদের মধ্যে আমরা যেটা দেখি যে এখন অধিকাংশ ক্ষেত্রে এই ভাইয়েরা কিন্তু গোমরা হয়ে গেছেন মানে আপনারা মনে কষ্ট নেবেন না कुरान शहीद सुन्नार अनुसरण करा हेदायत शक्तरे कुरान ए सही हदीस के दरे रेखे क्योंकि पर्याय्रमे एम पर्या गया যে দেখা যাচ্ছে সেই আহলে হাদিসদের মধ্যে অসংখ্য বেদাত অসংখ্য সেরে কি চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে আমরা যে আগে এখানে এখানে ফাতিরা একটা বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেখানে বিবাহের অনুষ্ঠানে গিয়ে আমরা উকিল বাপ নিয়ে আমরা কথাবার্তা চলতেছিল তো ওনারা আহলে হাদিস এলাকা তো আমার ধারণা ছিল যে এই এলাকার ভাই যারা আছেন তাদের আঁকিটা পরিষ্কার তারা সব ভালো বুঝেন যাই দেখি যে আমাদের তারা আরো বেশি বেশি মধ্যে তারা নিমজ্জিত মানে এত অন্ধকারে চলে গেছে যে তাদের পূর্বপুরুষ যে হেদায়তের উপরে ছিল কোরআন এবং শহিসের উপরে ছিল এটাই বোঝা যাচ্ছিল না এবং হানাপিদের চেয়ে আরো মারাত্মক দেখলাম যে বেদাতের মধ্যে শেরকের মধ্যে চলে গিয়েছে আরেকটা জিনিস আমরা দেখি ঐক্যবদ্ধ হানাফি ভিতরে যে আমরা হানাফি মাঝহের এই পতোয়া বা সেই পতোয়ার উপরে সবাই আমল করার চেষ্টা করি কিন্তু আহলে হাদিসের ভাইয়েরা ওই রকম সুনির্দিষ্ট কোন ইমামের তাকলিদ করেন না করার কারণে এদের মধ্যে এত বিভাজন এত বিভক্তি দেখা যায় মানে গ্রুপ এইভাবে ১৩ চোদ্দ পনেরো গ্রুপে বিভক্ত এক এক জেলায় যে নরসিংদী জেলায় আমার শ্বশুর জামিয়া আসামিয়া মাদ্রাসার বাইস মিনিপাল তো আমাকে একদিন বললেন যে এই নরসিংদী কে মুনাফেক বলে এই ১৩ গ্রুপে আলে হাদিস কিন্তু তেরো গ্রুপ এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে ফতোয়া দিয়ে থাকে এই অবস্থা বিরাজ করছে সেখানে আলহামদুলিল্লাহ আমরা যারা হানাফি থেকে আমরা সহিদা সহি আমল সহি আমরা পাওয়ার চেষ্টা করছি তা আমরা চেষ্টা করব যে আমরা কোনো প্রকার দলাদলি গ্রুপিং এগুলোতে আমরা বিভক্ত হব না অনেকে আমাদেরকে মাঝে মাঝে বলে যে আমরা শহী আকিদার একটা দল গঠন করেন সহি আকিদার বাইরে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি তো এরকম দল গঠন করতে গেলে দেখা যাবে যে আরো দল বেশি বেড়ে যাবে मानी दल बेटा आलुसुन्ना जमी देना जम आकी विश्व तो दल आसी मुस्लिम हिसाब से दल आसी आरोप दल दरकार তো এতক্ষণ আমি সাইখের আলোচনা থেকে শেষের দিকে যে বিষয়টা শুনলাম যে সারা পৃথিবীতে একদিনে ঈদ করা একদিনে শুরু করা দিনে সব করা এটা কিন্তু হানাফিউলামা এখরামদের মধ্যে এটা নিয়ে কিন্তু কোন কথাবার্তা হয়নি হানাফিউলামা এখরাম যারা আছেন তারা সবাই এ ব্যাপারে ঐক্যবদ্ধ যে আলাদা আলাদা সময় হবে বাংলাদেশে আলাদা হবে অন্য দেশে আলাদা হবে কিন্তু এই আহলে হাদিসের বাইদের মধ্যে ওলামাইকারের মধ্যেই এটার একটা উৎপত্তি হয়েছে যে না যে সারা পৃথিবীতে একদিনে হবে এবং একসাথে হবে এবং এটা নিয়ে আমরা দেখি যে অনেক জায়গায় অনেক বাহাজ অনেক গালাগালি অনেক খারাপ ভাষায় কথা বলা অনেক দলাধলি এগুলো আমরা লক্ষ্য করে থাকি আমি অনুরোধ করব যে আমরা আহলে হাদিসের যে সকল আছে। এক জায়গায় বসে বিষয়টা নিয়ে আরো ভালো করে আলোচনা করা যে কেউ আমরা জোরসোরে এটার পক্ষে দলিল দিচ্ছি এবং এটাকে যারা মানতেছে না তাদেরকে আমরা অমুসলিম মনে করতেছি আবার আরেক পক্ষ আমরা বলতেছে যে না এটা সহি না আমরা আলাদাভাবে করাটাই সাইক বলছেন পাকিস্তানের সাথে করার জন্য কিন্তু আবার আমাদের আহলে হাদিসে আরেক শাহেখ উনি বলতেছেন যে শাহেক বিন বাজ এর রাহেমা হল্লাহ আছে এই বিষয়ের উপরে এবং প্রথম দিকে শেখ দুই তিনটা পতোয়া দিয়েছেন এইভাবে করার জন্য পরবর্তী সব পতোয়া নাকি নাকি একসাথে করার জন্য রহেমালার অধিকাংশ পতোয়া মানে শেষের দিকের পতোয়া গুলা নাকি সব হল একসাথে করার জন্য এখন ওই ওনার সাথে বসে ওই পতোয়া দেখা দরকার যে শাইকবেন বাজ রাহেমহল্লা যে উনচল্লিশটা পতোয়ার মধ্যেই নাকি বলছেন যে একসাথে করার জন্য আর প্রথম দিকে বলছেন যে এখন এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল তৈরি হচ্ছে এই দল আলী আমাদের বন্ধ করা দরকার বন্ধ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মুসলিম সবাই আহলুসুল্না আল জামাতের আকিদার অনুসারী এবং আমরা সবাই শহীদ আকিদা গ্রহণ করে আমরা কোরআন এবং শহীদ হাদিসের উপরে আমরা আমল করব